শপথ তাহাদের যাহারা নির্মমভাবে ভাবে উৎপাদন করে এবং যাহারা মৃদু ভাবে বন্ধন মুক্ত করিয়া দেয় এবং যাহারা তীব্র গতিতে করে এবং যারা দ্রুত বেগে অগ্রসর হয় অতঃপর যারা সফল কর্ম নির্বাহ করে সেদিন প্রথম সিংহাধ্বনি প্রকম্পিত করিবে অনুসরণ করিবে পরবর্তী সিংহাধ্বনি কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হইবে নত হইবে তাহার আমরা কি পূর্ব অবস্থায় প্রত্যাবর্তিত হইবই গলিতে অস্থিত হওয়ার পর তাহারা বলি। তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন ইহা তো কেবল এক বিকট আওয়াজ তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছে আছে কি যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকার তুয়ায় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন ফেরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করিয়াছে এবং বলো তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করি जहाँ तुम्हें ताहाय कर उहाशन देखा किन्तु से अस्वीकार करपर से पश्चात फिरिया विधान सचेष्ट हईल से सकल के समबत कर घोषणा कर আর বলিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক অত্পর আল্লাহ উহ কে আকিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন যে ভয় করে তার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রইয়াছে খালকান তোমাদেরকে সৃষ্টি করা কঠিন তর না আকাশ সৃষ্টি তিনি ইহা নির্মাণ করিয়াছেন তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিনস্ত করিয়াছেন আর তিনি ইহার রাত্রি কে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালোক এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণা এবং পর্বতকে তিনি দৃঢ় ভাবে প্রথিত করিয়াছেন তোমাদের ও তোমাদের আন আমের ভোগের জন্য فإذا جاءت الطامة الكبرى অতঃপর যখন মহা সংকট উপস্থিত হইবে يوم يتذكر الانسان ما سعى মানুষ যাহা করিয়াছে তা sẽ সেই দিন স্মরণ করিবে ووبرزت الجحيم لمن يرى এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য اما من طغى অনন্তের করে এবং পার্থিব জীবন কে অগ্রাধিকার দেয় যাহ নামে হইবে তাহার আবাস পক্ষান্তর যে ও প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃতি হইতে নিজেকে বিরত রাখে জান্নাতি হইবে তাহার আবাস নমু উ তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে উহ কখন ঘটিবে ইহার আলোচনার সঙ্গে তোমার কি সম্পর্ক ইরা ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকের নিকট ইমুম उार भ राखे तुम केवल सतर्ककारी जे दिन उत्यक्ष कर से दिन उ मने हई जान उा पृथ्वी मात्र एक सन्ध्या अथवा एक प्रभा अवस्थान कर